আলহন্দুলিল্লাহি মধু অনস্তাই অনস্তি তলু আলাই বিশুসুনা ময়হ বিলু ফলাহুময় বিলহু ফল ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محي إلا الله ولا ميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وصمدنا وحبيبنا ومولانا محمداً عبده ورسوله <تصفيق> الذي علمه الله فأحسنت عليماً وأدبه الله فأحسنت أبيباً কিনহি আলিহি আসহা وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعي আমি মিল বিস্মিল্লিম নির্বী জ না সুবুধু্লজী খলপু অলী ফলপকুম্লজীন পবলি কুম্লু ত بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم চিন অর হাম হিন্দু সেসলিম হমন হারা যাহা দুনিয়া কে বুত কুদু মে পহলা হর খুদা ক পাশবা হা से সে দাবেন আয়স মানি হোবার कर चुका है অন্তেহ তো ঈদ কী অমানত সিনু ہے ہمارا آسان নেই মিটানা نام নিশা ہمارا محترم صدر جلسہ ময় জজম কার্রম হাজ রাতেওলা মাইকেরাম সমাবেত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইরা যুবক তরুণ ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিতা পর্দা মাও ও বনেরা মহান আল্লাহ আবুল্লা আলমিনের অপরিসীম দয়া রহসান আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে আজ দোসরা জানুয়ারি দুই ইংরেজি তারিখে দয়ামির তফসিরুল কোরআন কমিটির উদ্যোগে আয়োজিত দয়ামির বায়তুল নূর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী এই আজিমশান তফসিরুল কোরআন মাহফিলের আজ উদ্বোধনী দিবসের সমাপনী পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সবাই মহান রব্বুল আল আমিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ घोषणा शुने लिपलेटे देखे आलोच्य विषय देा खाटी मोमेंट मुनाफेकचय आय नम्बर चौदह सुरतुल बारा आलोच्य विषय तो ठीक है कंतु आयटार निर्धारण ठीक है नहीं। ए ए मोटा -मुटी दिर ना इस विषय मोटामुटी अपन उपकार आरकम एक आलोचना जान से हिसाब से चौदह नम्बर परवर्ते एक नम्बर आय तलाबाद कर যে আয়াক আমি তিলাবাত করেছি এটা সুরাতুল বাকারার শুরু থেকে একুশ নম্বর আয়া আল্লাফাক যতটুক তৌফিক দেন আলোচ্য বিষয়ের আলোকে দু একটা কথা আপনাদের খেকমতে উপস্থাপন করার আশাবাদী ওমা তৌফিক ইল্লাহ খুব বেশি ক্লান্ত তিনটায় রওয়ানা হয়েছি মাদ্রাসা থেকে প্রায় সোয়া দশটায় আসি পৌঁছেছি সোয়া সাত ঘন্টা আসুদা হালে দিলে জারে চেদানি খুখারি অশাক জিগার খারে চেদানি दुखी मानुषे दुखे व्यथा सुखी बुझे ना जो जरा मस्जिद गेटे दाड़ान मस्जिदर शूपर बसा महफुलर मध्य विक्षिप्त में बसाके अनुरोध करब क्यों का बलाररकार नहीं निजे विवेकता एक खरस कर ले एटा मेला न मीनाबार नहफिल महफिल आपनारा एक कुरान सम्मानी क्या जी जदि कुरान सम्मानी है कुरानर सपृक्त जो, जो किसु आब सम्मानी जी जो ना हित मानुम गए कत लाठी मारे कत लागे क्यों चुमा अल्प दाम कपड़ कुरान शरीफर गिलाफ है कारो पाये लागे मानुष मुखेर सुम्बन करा जीजे फार्णीचार गो कत दामी दामी का सोफा मानुष सारा दिन लाथी क्यों चुमा दिखे रेहाल बोले क्या बुझी नहीं रेहाल बुजें कुरान शरीफर रेहाल जो कारो पागे चुमा खाए सम्मान करें अल्प दाम का कारण सम्मानी हुई अल्प दाम कपड़ कुरानी लागू सम्मानी हुई महफिलर मध्य कुरान आलोचना महफिल सम्मानी है ना जी तो महफिलर प्रति सम्मान प्रदर्शन कराई समस्त मानुषंरा प्रकृत पक्षे कुरान के सम्मान कर আর যারা কোরআনকে সম্মান করতে জানে না এরা কোরআনের মাহফিলকেও সম্মান করতে জানে না এই মন চাহিদা জীবন যাপন মন বসা এটার মধ্যে সবাব নেই সবাব হল রসুল আক্রম সাল আলি সাল্লামের সুনত এবং সাহবা এ আদর্শের অনুকরণের মধ্যে আলাইকুম আসহাবি। আমি আবারও অনুরোধ করব মাহফিলের যে মজমা। এই মজমার থেকে বিচ্ছিন্ন যারা বসিয়ে আছেন মেহরবানি করি আপনারা মাহফিলের সাথে মিলে যাবসেন আর যদি সুন্নত মোতাবেক বসতে মনে না চায় আপনি চলে যান মুসলমানের সমস্ত আমল সুন মোতাবেক হইতে হবে মজমার সাথে মিলে বসবেন আর নতুবা চলে যাবেন আপনার মন চাহিদা মতো শুনবেন সেই শুনে ফায়দা হবে না এই কারণেই তো মুসলমানের এই দুরবস্থা মুসলমান কারণে অকারণে নবীজির ছাড়ি মন জীবন জীবনযাপন করে আর এই মন জীবন জীবনযাপনের মধ্যে মুসলমান সম্মান তালাশ করে ইজ্জত তালাশ করে স্ট্যাটাস তালাশ করে মুসলমান বুঝে না যে নবিজির সুনতের পরিপন্থী যত রাস্তা আছে সব রাস্তায় মুসলমানের অপমান मुसलमान जिल्लती मुसलमान सम्मान नबीजे सुन्नतर मध्य एक कथा हल बस कथा बोला स्वास्थ्य कभार करा द्वित कथा हल आलोच्य विषय आलोचना होना বলি আবার উপরে পরিপূর্ণ আলোচনা করতে গেলে আমার শাস্তে এই জন্য উদাহরণ দিতে না হলে আমি আপনাদেরকে উদাহরণ দিয়া বুঝাইতাম যে বিশ্ব মুসলিমের সম্মান বিশ্ব মুসলিমের ইজ্জত আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সুননতের বিতর্ক যত জায়গায় মুসলমান নবীজির সুননত সব ইহুদি খ্রিস্টানের ক্রিস্টিকালচার অবলম্বন করছে শেষ পর্যন্ত খেতেছে হাতে বিশ্ব আপনারা জরিপ করুন যেখানে যেখানে এই মুসলমান অমুসলিমদের দ্বারা লাতি খেতেছে লাঞ্ছিত হইতেছে অপমানিত হইতেছে এদের এই অপমানিত হওয়ার জন্য এরাই দায়ী এরা নবীদের সূন্যত ছাড়ি ইহুদি খ্রিস্টানের সুন্নত অবলম্বন করি নামের মুসলমান হয়েছে নামের মুসলমান আমি খুদার কসম করি বলতেছি এখনও যদি সেই সাহবা কেরামের আদর্শে মুসলমান উঠে যায় তো জঙ্গলের বাঘ পর্যন্ত মুসলমান দেখলে পালাবে হাকো তাকু আদা তাকুয়া গুজিদ লম্বা ঘটনা উনি ওই জঙ্গলের রাস্তার বাঁকে পিছনে পড়ে গেছেন শেষ পর্যন্ত এই অগর জঙ্গলের মধ্যে উনি সাথীদেরকে হারাইয়াছেন এই দিক সেদিক করতেছে সাথীদেরকে পায় না দেখে না শেষ পর্যন্ত এই অগর জঙ্গলের মধ্যে বাঘ একটা ওনাকে হুঙ্কার মারি উঠছে খাওয়ার জন্য হজরত সফিনার বাঘ কয়াই বাঘ তুই আমাকে চিন আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের ছাত্র আমি নবীজির প্রেরিত দাওবাকি কাফেলার সদস্য আমি মদিনার মানুষ মোহাম্মদুর রসুল্লাহ তত্তর জন্য রহমত এটা যদি সত্য হইয়া থাকে খবরদার যেখানে আসিস সেখানে দাঁড়াই থাক আর এক কদম আমার দিকে আগেবি না আপনারা তারিখ দেখেন এই জঙ্গলের বাঘ মানুষ খেক যেটা হজরত সফিনারজি আল্লাহানুর দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে অগ্রসর হতেছিল। সেই বাদ এখন হজরত সফিনার সাথে কোন ভাষায় আরবি ভাষায় আল্লাহবাক চাইলে বলাইতে পারে না জঙ্গলের বাঘ কয় হে সফিনা इत अगर जंगल हिंस प्राणीरा थे साथीद करना जंगल मध्य पशु नहीं पीठटा के नीचु कर दिलम बाघ बसिगे क्या पीठ उठे आमी गोटा जंगल घूरिया जंगले जंगले हाटे साथीजे के तलाश करते हम किबीजी कथा केनाएना करतो और नबीजी या ोनाण करतो আমরা বিশ্বাস করি আল্লাহ খ্রিস্টানের অনুসরণ অনুকরণ করাকে স্টাটাস পরিপন্থী মনে করি সেটাকে নিজের ফেস্টেজের হেম্পার মনে করি দাঁড়িয়ে রাখাকে ফেস্টেজের হেম্পার মনে করতেছে নবী জামা গায়ে করতেছে অথচ মরার পরে কবরে যাওয়ার সময় ঠিকই ওই লম্বা কর্তা নিয়ে যায় এখনো শিশুর উপরে একটা ছেলে বসা আছে যে গেছে এইটা কেন দাঁড়াই গেছে ভাই আপনারা দুজন একটু আগান না এতক্ষণ কারে ওয়াশ করতেছি পরিবেশ মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে ভাই মিলিবসেন আরো আগান অলসতা ঘুরতেছেন কেন বলার আগে বসার দরকার ছিল শেষ পর্যন্ত বলাইলেন আপনারা আমি চেয়েছিলাম না বইতে পরিবেশ মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে দেখেন মসজিদের মধ্যে কোথাও দুমপান নিষেধ লেখা আছে আছে লেখা আমার কথা বুঝতেছেন আপনারা মসজিদের মধ্যে কোথাও দুমপান নিষেধ লেখা আছে কেউ ধূমপান করে বাসের মধ্যে অনেক সময় ধূমপান নিষেধ লেখা থাকে मध्य मानुषूमपान कारण दूमपान परेशा लेखा ना दूमपान करना दूमपान सत्वे दूमपान कर बुझा गया मानुषूमपान परेशा क्यों ये जराचालक इमाम साहेब और मोहल्जन साहेब আবার মুসল্লি বলবেন না মুসল্লি বললে গুণা হবে মোকাদি বলবেন মোক্তাদি মানে অনুসারী অর্থাৎ ড্রাইভার যে দিকে যাবে এরাও দিকে যাবে গাড়ি যেহেতু ডাকার ড্রাইভারও ডাকা যাবে অনুসারীরা সবের সম্মুখের ব্যক্তি যে সকলের সামনে থাকে তাকে আর ওই ভাষায় ইমাম বলা হয় মসজিদের ইমাম যেরকম জামায়াতের মুসল্লিগের সামনে থাকে ড্রাইভার কোথায় থাকে সামনে না ভিজনে সামনে না সেই হিসাবে বাসের ড্রাইভারও এক অর্থে ইমাম আর মুআম সাহেবকে মুআম সাহেব কেন বলা হয় মোয়াজম সাহেব মানুষকে নামাজের জন্য ডাকে হাইয়া সাল হাইয়া আল ফলা নামাজের জন্য আসো সফলতা অর্জন করার জন্য আস ডাকে না বাসের কি করে আরেকজন বেশ কম হল মসজিদের ইমাম সাহেবকে মসজিদের মোয়াজেনা ওস্তাদ মনে না যদি ওস্তাদ না হয় ঠিক না সব মোয়াজ কি সব ইমামের সাকবিদিন নাকি সে হিসাবে মনে করে কিন্তু বাসের যতগুলা আছে সবগুলা ড্রাইভারের ওস্তাদ সম্বোধন করে ঠিক না বেটি কথায় কথায় কি কয় উস্ত এখানে উনারা একজন একজনকে উস্তাদ সম্বোধন করে না ঠিক কিন্তু বেয়াদীও করে না সেইখানে ওস্তাদ সম্বোধন করে কিন্তু কেমন ওস্তাদ কেমন সাগরিত আপনারা একটু চিন্তা করেন ওস্তাদ এর কে কয় এই সৈলিয়া কয় কি না তো এবারে উস্তাদের হুকুম সাগরিজে অমান্য কেমনে করবে এই জন্য সাগরি সিগারেট একটা কি করে দরায় দরাইয়া সাগরিক মনে মনে চিন্তা করে আমার মানুষ হাতে পায়ে কাজ করতেছে ড্রাইভিং করতেছে এক ভাগ সাগরিদের টানে ঠিক না ব্যাটিক তাহলে বাসের মধ্যে সিগারেট টানার পরিবেশ কায়েম করল কে পাবলিক না ইমামোয়াজ ইমামু আজ এরা পরিবেশ কায়ে কাজটা করে মসজিদের ইমামু আজেন এরকম বেয়ার দফ না এরা এখানে সাকরি জেরে ইমাম সাহেব মোয়াজন সাহেবের কয় না এই মোয়াজন সাহেব একটা সিগারেট দৌড়ান যার কারণে সেখানে সিগারেট পান করার পরিবেশ হয় না আমার ভাইরা পরিবেশ মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে আপনি এক পাশে বসে থাকবেন এদিক তাকাবেন ওদিক তাক মোবাইলের মধ্যে মোবাইলের কল রিসিভ বলবেন আর ফাঁকে ফাঁকে শুনবেন এই শুনে দুই পয়সার উপকারে আসবেন মনে থাকার জন্য উপকারে আসার জন্য আমলে পরিণত করার জন্য জীবনের মধ্যে পরিবর্তন আনয়ন করার জন্য আপনাকে সোনার পরিবেশের সাথে নিল্লা শুনতে হবে এখন সুন্দর হয়েছে মাসাল্লাহ আর বিরোধিতা করার কোন সুযোগ নেই একবার সুন্দর শুরু মাসাল্লাহ যে আয়াত আমি কেলাওয়াত করছি আপনাদের সামনে এই আয়াতটা চূড়ায় বাকার শুরু থেকে একুশ নম্বর আয়াত কত নম্বর এর পূর্বে এক থেকে ২০ পর্যন্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ গোটা পৃথিবীর মানুষগুলোকে তিন ভাগে বাদ করছেন কয় ভাগ তিন ভাগ এক মোমেন আর এক বাঘ খাটি মোমেন আর এক বাঘের নাম খাটি কাফের খাটি মোমেনদের আরেক নাম হলো মোকাকিম খাটি মোমেনদের আরেক নাম কি মোক্তাকিম আমার ভাইরা এরা খাঁটি মোমেন কেমনে এরা গড়েও ইমানদার বাহিরেও ইমানদার মসজিদেও ইমানদার মসজিদের দিনেও ইমানদার রাত্রেও ইমানদার আলোতেও ইমানদার অন্ধকারেও ইমানদার এরা নিজেরাও নিজেদেরকে ইমানদার পরিচয় দেয় আর যারা ইমানদার নয় তারাও তাদেরকে মোমেন মনে করে এরা হইল খাঁটি ইমানদার এরা হইল কি मध्य छोट्टुनर मध्य लेखा था सुन्दर बने खाटी मधु पावा चालक এরা লেখে এখানে খাটি সুন্দরবনের মধু পাওয়া যায় সুন্দরবনের খাঁটি মধু আর খাটি সুন্দরবনের মধুর মধ্যে যে মধুর মধ্যে করে চালাকি সুন্দরবন লেখে মানুষ জিজ্ঞেস করলে কয় আমি তো মধু খাটি লেখি নেই আমি লেখছি সুন্দরবন খাটি বুঝছেন ঠিক তো দ্রুপ খাটি কাফের মানি কাফেরের কুফরটা খাটি হে লোক হিসাবে ঘাটিনা কথা বুঝছেন এরা কারা এরা হল ওই সমস্ত কাফের যারা নিজেরা নিজেদেরকে পরিচয় করে কাফের। দেখেন না এখন মানুষ কতগুলো আসে অন্যরাও তাদেরকে বামপন্থী কয় এরাও নিজেদেরকে নিজেরা কয় আমরা বামপন্থী আমরা কোন বামপন্থী তা আল্লাহর শুকর যে এরা নিজেরা নিজেদেরকে বামপন্থী কয় আর আমাদেরকে কয় ডাইনপন্থী আমাদেরকে কি কামপন্থী কয় আলহামদুলিল্লাহ এটার জন্য শোকর আদায় করা দরকার কারণ আল্লাহ আকরবুল্লা কেয়ামতের দিবসে কেয়ামতের মাঠের মানুষগুলা তিন ভাগে বিভক্ত হবে এক থাকবে আল্লাহ আকের আরশে আজিমের একদম সামনে আল্লাহের অতি নিকটবর্তী হইয়া আর এক ভাগ থাকবে আরশে আজিমের ডাইন যে দল থাকবে এই দল এর সংখ্যা প্রায় সত্তর হাজারের কাছে হবে এরা সাবেকিন বিনা হিসাবে ব্যস্ত যাবে বিনা হিসাবে ব্যস্ত যাবে আর কয় দল রইল দুই দল এর মধ্যে এক দলের নাম আসাহাবে আরেক দলের নাম আসাহাবে সিমাল এক দল ডাইন পার্শ্ববর্তী আরেক দল বাম পার্শ্ববর্তী আল্লাহুল আলমিন বলেন হিসাব হবে ওজন হবে তারপরেও যারা ডাইন পার্শ্ব অবস্থানকারী এরা জান্নাতি হবে আর যারা বাম পার্শ্ব অবস্থানকারী এরা জাহান নামী হবে আমার বেয়েরা বুঝে থাকলে বলুন জান্নাতি কি ডাইনপন্থী না বামপন্থী जहान नामपंथी तुम्हारा जीवन जानी थारा जीवन वामपंथी थे कि आजना आल्ला डानपंथी हिसाब से कबुल करा এই মানুষগুলা নিজেরা কাফের যেটা নিজেরাও স্বীকার করে আল্লাহ মানি না আমরা মানি না দেয়ার ইজ নো আমার ইরা আর অন্যরা যারা মুসলমান ইমানদারা আছে এরাও মনে করে কাভের এরা কাফের এদের কুফারের মধ্যে কোনো খুঁত নাই কুফারের মধ্যে কোন খাইট নেই এরা খাইট কাফের। আর কতগুলা মানুষ আছে এরা চরিত্রে একরকম রাত্রে একরকম আলোতে একরকম অন্ধকারে একরকম মিলাদুল মিলাদুন অনুষ্ঠানে এদের বক্তব্য একরকম দুর্গা পূজার অনুষ্ঠানে বক্তব্য আর একরকম আমার ভাইরা এদের চরিত্রের মধ্যে দুই রং কয় রং দুই রং ইসলামের পরিভাষায় কোরআনের পরিভাষায় হাদিসের পরিভাষায় এদের নাম হল মুনাফেট এদের নাম হলো কি মুনাফেক আমার ভাইয়েরা দোষ আহবাব আমাদের বর্তমান বাংলাদেশে কতগুলা মাদ্রাসার ছাত্র আছে কি মাদ্রাসার ছাত্র এরা বাড়ি থেকে বাইর হওয়ার সময় মাদ্রাসায় যাওয়ার জন্য পোশাক থাকে একরকম তখন থাকে সাত আর পোতলং সি পোতলং পোতলং পোতলং চিনেন আপনারা পোতলং চিনেন না ওমা পোতলং এটার আসল আসল শব্দ হইল পতলুন আসল শব্দ কি পতলুন পতলুন এটা সামাজিক ভাষার মধ্যে গ্রাম্য ভাষার মধ্যে বিকৃত হইয়া এটার নাম হইছে পোতলং যেটাকে কোন এলাকায় মারু হাঁপেন বলে যেটা না হইলে সাপ হওয়া যায় না যেটা না হইলে কি হওয়া যায় না সাপ হওয়া যায় না সাপ সাহেব আর কি যেটা না হইলে সাহেব হওয়া যায় না আমার বাড়িরা আপনারা ফেনে ব্রিজ পার হওয়ার পরে একটা টার্নিং আছে গ্যাহের মোড়ে সেখানে একটা সিএনজি পাম্প আছে ওই সিএনজি থেকে আমার গাড়ির মধ্যে সিএনজি ডুকেলাম मजर व्यवस्था दोतल जोरें नाम सारे सामने गोटेल होटेटर मध्य खाना खबर दाड़ तो एक नामू करसी फ्रेश हार दरकार नहीं बात प्राय दस मिनट समय लगे फिर लोग আমি ততক্ষণ এই দশ মিনিট টেবিলে বসে রইলাম একটা হোটেল বয় একটা আমাকে আসি জিজ্ঞেস করল না কি খাবেন যখনই আমার ড্রাইভার বাথরুম থেকে বাইর হইয়া টেবিলে আসি আমার সামনে বসল দৌড়াইয়া হোটেল বয় একটা আইসা ড্রাইভারের হাতে টিসু দড়াইয়া দিল আর জিজ্ঞেস করলো স্যার কেমন আছেন কি খাবেন বুঝছেন না বুঝেননি ওই ফোলা আমার কর্মচারী নেন হের বেতন দেখে আর আমি না বুঝেননি আমার বেয়ের দোস্ত অবাক কোথায় পৌঁছি আমরা বলেন একটা হোটেল বয় সে আমি মোল্লা এই জন্য দশ মিনিট টেবিলে বসে রইলাম আমাকে জিজ্ঞেস করলো না কি খাবেন আর ওই একটা ড্রাইভার সে আমার কর্মচারী একটা প্যান্টের অভাবে একটা ব্লাউজ আর একটা প্যান্টের অভাবে আপনারা বলবেন হুজুর ব্লাউজ বললেন কেন ব্লাউজ বলছি এই জন্য যে আমাদের এই ছেলে পেলে মধ্যে কিছু পোলাপাইন আবার নামাজিও আছে কিছু কি আছে নামাজি আছে। এখন এই পোলা পাইন যখন নামাজ পড়ার জন্য মসজিদে যায় এরা যখন রুকুতে যায় আর যায়। তখন প্যান্ট আর শার্টের মাঝখান দিয়া ফিসন দিয়া একটা ফাকা হইয়া থাকে ঠিক নামে ঠিক বলে জি আমার ভাইয়েরা দুষ্ট বুঝে থাকলে বলুন তো এই ফাকাটা যেই বরাবর নাবি আছে ওই বরাবর একটা গোল রেখা যদি টানা হয় ওই গোল রেখার নিচের জায়গাটা যদি এরকম খোলে তো নামাজটা হবে কিনা জি হবে নামাজের বাহিরে এবং ভিতরে তের ফরস নামাজের বাহিরে সাত ফরস জাগা পাক নামাজের সতর ডাকতর কতটুকু বাইজেন নাভি থেকে হাঁটু পর্যন্ত নাভি থেকে হাঁটু পর্যন্ত তো নাভি থেকে মানে কি শুধু সামনের দিকে না পুরাটা পুরাটা না তা আপনি নাভি থেকে একটা সমান একটা গোল রেখা যদি শরীরের চতুর্দিকে টানেন ওই গোল রেখার নিচের অংশটা যদি নামাজের মধ্যে খুলে যায়। অন্য লোকের ভীষণ থেকে যদি নজর পড়ে তোমার নামাজটা হবে তো তাহলে এইটারে ব্লাউজ না পুয়ে আর কি পিতাম জি এরপরে মনে কষ্ট যদি যায় আই এম সরি এক্সকিউজ মি আপনাদের দিকে মনে হয় টাল কোম্পানি নেই টাল কয় না কি কয় ওই যে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় মানুষের শার্ট প্যান্ট কতগুলো বিক্রি করে না ফুটপাতে আর কি ফুটপাতে আমাদের এলাকা এটা লিলামি কাপড় এই লিলামি কাপড়ের মধ্যে আর আমি ফরিদ জামা একটা বানাইতে লাগে দেড় থেকে দুই থেকে আড়াই টাকা এই জামার মূল্য নাই মূল্য হলো পঞ্চাশ টাকার প্যান্টের হে আমি সাব হইতে ফেললাম না আমার বেহেরা দোস্তাহবাব আমি আপনাদেরকে বুঝতে আমাদের দেশে কিছু মাদ্রাসার ছাত্র আছে এরা বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে যে পোশাকটা নিয়ে বাইরে সেটা হলো শার্ট আর প্যান্ট শার্ট আর প্যান্ট মাদ্রাসার আপনাদের এদিকে হয়তো নাও থাকতে পারে আমি আমার এলাকার কথা বলতেছি মাদ্রাসার পাশে লন্ডি দোকান ওই লন্ডি দোকানের মধ্যে এবার বাড়ি থেকে আইসা এখানে স্যুটটা পরিবর্তন করে এই সুটের নাম হলো ফাঞ্জাবিয়ার ফাইজামা ফাঞ্জাবিয়ার শেলওয়ার আমার ভাইরা লন্ডি দোকানে ঢুকি শার্ট প্যান্ট খুলি পাঞ্জাবি আর সেলার্ক পরিধান করি এইবার মাদ্রাসায় ঢুকে ক্লাস করে ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে মাদ্রাসা থেকে বাইর হইয়া আবার লন্ডির দোকানে পোশাকটা চেঞ্জ করিয়া শার্ট প্যান্ট করিয়া রাস্তায় বাইরে আপনাদের এলাকায় মনে হয় আমার ভাইয়েরা দোস্তবাব বুঝে থাকলে বলুন এই যে গড়ে এক পোশাক বাইরে এক পোশাক মাদ্রাসার ভিতরে এক পোশাক মাদ্রাসার বাইরে এক পোশাক এটাকে কি বলা যাবে আমি বলব না বেশি বড় কিতাব তালাশ খুঁজতে হবে না মেশকাত মধ্যে আছে এই হাদিসটা মেশকাত শরীফ দৃষ্টান্ত তোমরা কিভাবে বুঝবা মুনাফেকের দৃষ্টান্ত হইল একটা ছাগলের মতো একটা বকরির মতো বকরি যে খাসি ছাগল না ছাগি ছাগল ছাগি स्त्रीलिंग छगल सागी कल्लाब जनाबल्लामें मुनाफे दृष्टान एक सागी छागल मत सागी छगल डाक ने जो ने फाटा यार और एक बार फाटा ओटार মুনাফেকের দৃষ্টান্ত এইরকম এই মুনাফেক দিনের বেলায় মুসলমানদের দলমুক্ত হইয়া বাচ্চাদের সাথে গুর গুর করে বুঝাইতে চাই ওই মুসলমানদের দিনের বেলায় যত প্লান প্রোগ্রাম যাহা কিছু জানছে শুনছে সবগুলা কাপড়ের বাচ্চাদের কাছে বর্ণনা করে দেয় এই হলো মুনাফেকের চরিত্র তাই রাহাদ আমি তিন প্রকারের মানুষ আপনাদের সামনে বললাম তো এই তিন প্রকারের মানুষকে আয়াতের মধ্যে এদের পরিচয় এদের কিছু স্বভাব এদের কিছু গুণাবলী আল্লাফাক উঠাইয়া দোষেন কি জন্য যাতে উম্মতে মহান্ম যারা কোরআন পড়বে কোরআন মত আমল করবে এরা যেন কোরআন শরীফ থেকে খাঁটি মোহামেনের পরিচয়গুলা পাইয়া খাটি মোহামেনের গুণগুলা অর্জন করিয়া নিজেকে খাটি মোহামেন বানাইতে পারে এরা কোরআন শরীফ থেকে যেন খাটি কাপের পরিণাম সম্পর্কে যাই না থেকে বাঁচার চেষ্টা করতে পারে এরা যেন কোরআন শরীফ থেকে মুনাফেকের চরিত্রগুলা যাই না মুনাফেকের চরিত্রগুলা সম্পর্কে অবহিত হইয়া নিজেকে মুনাফেক হওয়ার থেকে যেন হেফাজত করতে পারে তিনি বর্ণনা আল্লাহ করছেন তবে হ্যাঁ প্রথমে পাঁচ আয়াতের মধ্যে আল্লাহ আল্লাফাকাল আলোচনা করছেন এরপরে পরিণাম আলোচনা করছেন কয় আয়াত গেল পাঁচ আর দুই জি সাত বিশের থেকে সাত গেলে আর কত থাকে বলেন না বিশের থেকে সাত গেলে আর কত তেরো মুনাফেক এত জঘন্য যে আল্লাহ আল্লাহাক এদের চরিত্র উঠেয়া ধরতে আল্লাফাকের তেরোটা আয়াত খরচ হয়েছে কয়টা আয়াত চলেন না একটু সামান্য সামান্য একটু তিনও দল সম্পর্কে একটু ধারণা নেই যেহেতু খাটিমোমেন আর মুনাফেকের পরিচয় সম্পর্কে আলোচনা করতে বলা হইছে। আমার বেহর আসবাব খাটি মোমেনের গুণ এক নম্বর গুণ আল্লা গুণ আল্লাহ বলেন আনার ইমানদার খাটি ইমানদার পরিপূর্ণ যারা হবে এদের এক নম্বর গুণ এরা অনদেখা কতগুলা বস্তুকে না দেখিয়াও অটল ভাবে বিশ্বাস করে আল্লা দিনা ইউকিন আমার ভাই এই অন্দেখা বস্তু গুলা কি এটার নাম ইমানে আমার ইমানে বর্তমান যুগের মুসলমান এবং মুসলমানের ছেলেরা এত বড় বড় পাকনা পাকনা কথা বলতে পারে কিন্তু জীবন যাপন করার জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় যে সমস্ত বস্তু সেগুলার খবর রাখে না আমার মুখে মুখে বলেন না সবাই আ আমান তুবিহি রুসুলিহি। পরিপূর্ণ ইমানদার হতে চাও খাটি ইমানদার হতে চাও তুমি যদি মোত্তিন হইতে চাও তাহলে এক নম্বরে তোমাকে বিশ্বাস করতে হবে আল্লাহা কের জাত কে আল্লাহের জাত কে বিশ্বাস করার তিনটা সাইড আছে আমার বেহরা দোস্ত এক নম্বর হইল আল্লাহাক আছে না নাই আছে না নাই তাদের বিশ্বাস হইল আল্লাহাক আছে নম্বর আল্লাহাক আছে যে একক না অংশীদার ওয়ালা একক ওয়াকি কালা আল্লাহাকের একত্ববাদ কে বিশ্বাস করা আমার বেহরা দোস্ত তিন নম্বর হলো আল্লাহ আল্লাহের যতগুলো গুণাবলী আছে মোট আল্লাহটা গুণ বুঝানোর জন্য আল্লাহ নাম আছে। নিরানব্বইটা গুণ আছে এই সব গুলা গুণ বরহ আল্লাহের গুণ বিশ্বাস করা এটাও আল্লাহকে বিশ্বাস করা আমার ভাইয়েরা দোস্তাহবাবেরা এক নম্বর দুই নম্বর সেই মার নাম হলো ফেরস্তা এরা নূরের তৈরি নূরি ইয়তা কালীন মুখতলাফা দিন লাভু ও ধারণ করতে পারে এরা মানুষের মতো খায় না খাওয়ার দরকার হয় না মানুষের মতো পান করে না পান করার দরকার হয় না এরা মানুষের মতো বিশ করি আদম আদম খেত করে না মানুষের মতো বিয়ে করি আদম শ্বাস করে না সন্তান সন্ততি জন্ম দেয় না এদের কাছে ইচ্ছা শক্তি নাই মানুষকে আল্লাহফাক যে ইচ্ছা শক্তি দান করছেন ইচ্ছা করলে করতে পারে ফেরেস্তাকে আল্লাহাক সেই ইচ্ছা শক্তি দেয় নাই ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে যতটুক আদেশ পায় ততটুক করতে পারে এর বাহিরে কিছু করার তাদেরকে ক্ষমতা দেওয়া হয় নাই এই সৃষ্টির নাম হলো ফেরেস্তা এটা হক সত্য এই কথাটা ইমান দাররা বিশ্বাস করে আল্লাহ আল্লাহাক আব্বুল আলমিন যুগে যুগে সোয়াল নবীর রসুল আল্লাফাক দুনিয়াতে পাঠাইছেন আল্লাফাকের সংবাদ সমূহ আল্লাহর কাছে আল্লাহাকের অস্তিত্বের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আল্লাফাকের তহিদদের দাওয়াত আল্লাফাক এই নবীরসুলদেরকে বিশ্বাস করা এর মধ্যে সর্বশেষ নবী সমস্ত নবীর রসুলদের সরদার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের রেসালতকে বিশ্বাস করা এই জন্য কোনো মানুষ কালিমে তো ইবার মধ্যে যে দুইটা পাঠ আছে এক পাঠ যদি মানে যদি আল্লাফাকে মানার মধ্যে তো সেইদের মধ্যে শিরিক ঢুকে সেটা আল্লাফাকে মানা সাব্যস্ত হয় না ঠিক তদ্রুপ মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ রসুল মানার মধ্যে যদি শিরিক শিরিক তাহলেও সেটাই রসুলকে মানা হয় না এই জন্য বর্তমান কতগুলা মানুষ আছে কিন্তু মুহাম্মাদুর রাসুল্লাহর সাথে আবার গোলাম আহমদ কাদিয়ানি নবী মানে এটা শিরিক ফির রেসালত অতএব কারণে তারা ইমানের এবং ইসলামের গন্ডিভুক্ত থাকবে না এবার বলেন গোলাম আহমদ কাদিয়ার অনুসারী যারা মোহাম্মদ ইসলাম মানার দাবিদার নিজেদেরকে মুসলমান দাবি করে এরা কি আসলে মুসলমান না কাফের আসলে কি কাফের আমার বেহত আহ এই সমস্ত কিতাব গুলা সত্য আখেরাতের দিবস সত্য তকদিরের ভালো সব আল্লাহর পক্ষ থেকে হয় মানুষ কিছু কিছু করতে পারে না আল্লাহ যা চায় তা হয় এটাকে বিশ্বাস করা মৃত্যুর পরে মানুষ আমাদেরকে নিয়ে কবরের মধ্যে দফন করিয়াসবে আল্লাপাক আব্বুল আলমিনের হুকুমে আমরা হাজার হাজার বছর কবরে শুইয়া থাকার পরে যখন আল্লাপাক ইচ্ছা করবেন কেয়াম দিবস কায়ে করার জন্য আল্লাফা ফুক যাবে আর সেই কবরগুলার থেকে দুনিয়ার মানুষ পিপিলিগার দলের মতো আবার উপরে উঠতে থাকবে মাটির উপরে এই যে পুনরুত্থান কবর থেকে পুনর্জীবন লাভ করা এইটাকে বিশ্বাস করে বুঝছেন না বুঝেননি সংক্ষেপ একদম সংক্ষেপ কথা এক নম্বর গুণ ইমানদারের এক নম্বর গুণ হলো কতগুলো জিনিস দেখে না না দেখিয়াও সেগুলাকে কি করে বিশ্বাস করে এটার নাম কি ইমান আমার বেহেরা দোস্ত দুই নম্বর গুণ মানুষ যারা নামাজ কে করে। নামাজ কি করে আল্লাহা নামাজ পড়ে কথা বলেন নাই বলছেন নামাজ কে কায়েম করে নামাজ কায়েম করার অর্থ কি নামাজ কায়েম করার দুইটা অর্থ একটা অর্থ হল নামাজের মধ্যে যে সমস্ত ফরজগুলো আছে যে সমস্ত ওয়াজিবগুলা আছে যে সমস্ত শুননতে গুলা আছে এগুলাকে ফরজ হিসাবে জানিয়া ওয়াজিব হিসাবে জানিয়া শূন্যতে মোয়াক্কাদা হিসাবে জানিয়া তারপরে আদায় করা এটা হলো নামাজকে কায়ে করা এটা হলো নামাজকে কি করা মনোযোগ আছেন জি বুঝি বুঝি শুনতেছেন বুঝি শুনেন কথা বুঝার চেষ্টা করে আমরা তো এখন সব নামাজ পড়ি কিন্তু নামাজ পড়িয়াও বেনামাজি থাকি নামাজ পড়িয়াও কি থাকি বেনামাজি থাকি কিসের কারণে আমরা যত মানুষে নামাজ পড়ি তত মানুষে নামাজের বাহিরের ভিতরে কয়টা ফরাজ আছে কি জানি না নামাজ যত মানুষে পড়ি তত মানুষে নামাজের মধ্যে কয়টা ওয়াজিব আছে জানি না নামাজের মধ্যে কয়টা সুনতে মোয়াক্কাদা আছে জানি না নামাজের মধ্যে ফরজগুলা যদি কেউ না জানে একটা ফরজ যদি ছেড়ে দেয় তাহলে তার নামাজটা নষ্ট হইয়া যায় নামাজ হবে না নামাজের মধ্যে যেই ফরজগুলা আছে এই ফরজগুলা থেকে কোনো একটা ফরজকে আপন জায়গা থেকে যদি অ্যাডভান্স আদায় করে অথবা পিছনে নিয়ে আদায় করে তাহলে তার উপরে শেষ দায়ে সহ ওয়াজিব শেষ দায়ে সহ ওয়াজি বলে এই শেষ সহ যদি আদায় না করা হয় তো নামাজটা নষ্ট হইয়া যায় কথা বুঝছেন না বুঝেন তাহলে আমার বেরাগুস্ত হিন্দুস্তানের মধ্যে তমিজা বেগম নামে মহিলা একটা আসিল এই মহিলা এইটা বেবিচারে নিয়ে আসিল বিশ্বাস ছিল যেনা বেবিচার করতো একদিন হঠাৎ তার মধ্যে অনুশোচনায় শ্রে কয় যে কিরে আমি কি করতেছি আমি তো মুসলমানের সন্তান আমি তো মুসলমানের মেয়ে এই কাজ করা তো আমার পীর সাহেব দেখাই দিয়েছে অমুক জায়গায় অমুক পীর সাহেব আছে ওনার কাছে যাইয়া তওবা করো ঠিক তুমি যাবে গোম পীর সাহেবের কাছে গেছে যাইয়া কয় হুজুর এরকম এরকম আমি একটু তওবা করতাম পীর সাহেব হুজুর কয় আগে অজু করিয়া একটা ছিল বারো বছর বয়স এইটা কয়ে বাবারে এই মহিলাটার শিখাইয়া দে আর অজু করাইয়া দে মহিলাটার একটু অজু শিখে আজু করাইয়া দে পিরসাই হুজুরের বারো বছরের মেয়ে যাইয়া বেগানার সাথে দেখা দেওয়া যায় আমার মুখে মুখে বলবা তবে বড় আওয়াজ ছোট ছোট আওয়াজে হুজুরের তওবা করাইছে তওবার বাণীকর বাণী কালিমা তৈবা কালিমায় শাহাদ এগুলো পাঠ করাইছে পাঠ করাইয়া এইবার যাও চলে যাও বাড়িতে যাইয়া এইভাবে এইভাবে আমল করবা পাঁচ অক্ত নমাজ পড়বা রমজান মাসের রোজা রাখবা হজ ফরজলি হজ করবা জাকাত ফরজলি জাকাত দিবা মিথ্যা কথা বলবা না কবিরা গুনা করবানা সুত খাইবানা গোস খাইবানা মদ খাইবা না অন্যের মাল অন্যের হক অন্যায় ভাবে আত্মসাত করবেনা মা বাবা বছর এক টানা রইয়া গেছে যখন মৃত্যু নিকটবর্তী মনে করছে এবার কয় যে মনে মনে একটু হুজুরের সাথে তো দেখা করার দরকার পরের দিন গেছে আবার পিসে হুজুরের বাড়িতে যখন যাইয়া পৌঁছাইছে দেখে পির নামাজের বেগম ফুজুর এটা কি করলি মানুষের অজু ভাঙ্গলে অজু করা লাগে না তমিজা বেগম কহজুর অজু আবার ভাঙ্গে কেমনে আপনি তো যে আমারে অজু করাই দিলেন আমি এক অযুদিয়া চল্লিশ বছর নামাজ পড়লাম আমার আসলে তুমি অজু বাংছে নাঙ্গে নাই কিন্তু কি কি কারণে অজু ভাঙ্গে কেমনে অজু ভাঙ্গে এটা তুমি জানে না এইজন্য এক অযুদিয়া চল্লিশ বছর নামজ পড়ছে আমরা কিছু জীবন নামাজ করতেছি একটা সহসেজ যা দেওয়া লাগে সেই মশালা আমার জানা থাকে না এরকম হাজারো তুমি যাবে মুসলমানের সন্তান হাজারো তুমি যাবে মুসলমান বর্তমান যুগে আস আমার বেহরাজুস্তবাব নামাজের মধ্যে কয়টা ওয়াজীব আপনাকে জানতে হবে কি কি আপনাকে জানতে হবে যদি না জানেন কোনো একটা ওয়াজিবকে আপন জায়গা থেকে যদি অ্যাডভান্স আদায় করেন অথবা ভিশনে নিয়ে আদায় করেন আদায় করবেন কেমনে কোনো একটা মানুষ যদি নামাজের শূন্যতে মহাক্কাদা সম্পর্কে না জানে কোনো একটা শূন্যতে মহাক্কাদা যদি ছুটে যায় তো নামাজ মাত্রুহে তাহারিমই হয় মাত্রুহে তাহারিমই হয় আমার ভাইয়েরা দোসা বাবেরা এই জন্য নামাজের মধ্যে কি কী ফরজ নামাজের মধ্যে কি কী ওয়াজিব নামাজের মধ্যে কি কী শূন্যতে মহাক্কাদা প্রত্যেকটা আদায় করার সময় খেয়াল করতে হবে আমি এখন এটা আদায় করতেছি এটা নামাজের ফরজ আমি এখন এইটা আদায় করতেছি এটা নামাজের ওয়াজিব আমি এখন এটা আদায় করতেছি কিছু পড়ে না দোয়া কোন টাইমেও কিছু পড়ে না শুধু ডাউন লেফ রাইট আপ ডাউন লেফ রাইট করে এইটার নামনি নামাজ আল্লাহন ইউকিম আসলা এক নম্বর ইকিমুন আসলার অর্থ হলো নামাজকে কায়েম করা মানি দণ্ডমান করা দণ্ডমান দাঁড়াইতে পারে মানুষ সুস্থ হইলে সেটা রুগুন একটা দাঁড়াইতে পারেনি যার নামাজের রুখ ঠিক নাই যার নামাজের ঠিক নাই যার নামাজের দাঁড়ানো ঠিক নাই যার নামাজের বসা ঠিক নাই যার নামাজের সুবাহ রব্বিয়াল আজিম ঠিক নাই সুবাহ রব্বিয়াল আহ ঠিক নাই ঠিক নাই দোয়ায় কোনো ঠিক নাই নামাজ এটা সুস্থ না অসুস্থ অসুস্থ না তো অসুস্থ নামাজ দাঁড়াইতে পারেনি আল্লাহু আকবর নামাজে দাঁড় করাইতে হবে নামাজকে কি করাইতে হবে দাঁড় করাইতে হবে মনোযোগ সহকারে খুশু খুচুর সহি যতক্ষণ নামাজ পড়ব এতক্ষণ আমার অন্তরের মধ্যে থাকবে আমি যদিও আমার মাওলাকে দেখি না কিন্তু আমি যে নামাজ পড়তেছি মাওলা তো আমার দিকে আছে। আমার মাওলা আমার দিকে আছে। আমি সেই মাওলার দরবারে কল্পনা যদি করি আমার মাওলা তো জানতে আছে দেখতে আছে। না অন্যদিকে ধ্যান দেওয়া যাবে না নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত মাওলার দিকে ধ্যান লইয়া নামাজ পড়তে হবে আল্লাহু আকবাক আর একটা অর্থ হইল নামাজ কায়েম করার অর্থ হইল নিজেও নামাজ পড়া এবং নিজের অধীনে যে সমস্ত মানুষগুলা আমার পরিচালনা দিন আছে। আমার বিবি আমার ছেলে আমার আম্মা আমার বোন আমার ছোট ভাই বোনেরা এরা আমার অধীনস্থ আমি নিজেও নামাজ পড়ব এদেরকেও দিয়া নামাজ পড়াব আমার উপযুক্ত ছেলে ফজরের নামাজের সময় ঘরে শুইয়া থাকবে আমি ছেলেটাকে ডাকি না নামাজের জন্য জাগাই না দুই কারণে জাগাই না এক নম্বর কারণ হলো ছেলের এখন বড় হইছে চোখ বড় বড় হইছে নামাজের জন্য যদি ডাকে বাবাকে চোখ পাকাইয়া এইভাবে তাকাবে এই বয়ে বুড়া উপযুক্ত ছেলে ঘরের মধ্যে শুইয়া থাকে বুড়া মসজিদে যায় নামাজ পড়তে ছেলেকে জাগায় না বয়ে বয়ে ভযে আমার মা বাবা আছে কাজকর্ম করে রাত্রের একটায় একটাই দুইটায় আসছে এখন যদি আবার জাগাই তাহলে ফোলাটার গুম পুরা হবে না থাক নামাজ না হলে নাহি করলো ফোলাক আপনি আপনার ছেলেটাকে এটাকে আদর করলেন মায়া করলেন না দুশ্মনই করলেন প্রকৃতপক্ষে তো দুশ্মনই করলেন কারণ আপনার এই ছেলের গায়ে কোনদিক থেকে যদি কোন রকমে আগুন লাগে আপনি আব্বা তো হাউ হাউ করবেন হাউমাউ করবেন কান্নাকাটি করবেন ছেলেটাকে আগুনের থেকে মুক্ত করার জন্য চেষ্টা করবেন যে ছেলের গায়ে দুনিয়ার আগুন লাগা আপনি বরদাস্ত করতে পারেন না মায়ার কারণে সেই ছেলেটার গায়ে আপনি আব্বা যে জাহান্ন মেরা ঘন লাগাইয়া দিতেছেন আপনি আসলে যে ছেলেকে মায়া করতেছেন আমার ভাইয়েরা ভাবেরা আপনার সত্যিকার মায়া আর আদর দিতেন বাবারে আমিও মসজিদে যাইতেছি নামাজ পড়ার জন্য তুমি ও মসজিদে যাও নামাজ পড়ো গরের মধ্যে যারা তোমরা মহিলা পুরুষ আছো সবাই নামাজ পড়ো আমার ঘরের মধ্যে বেনামাজি একজনও থাকতে পারবা না এই অর্ডার যদি আপনি জারি করি দেন তাহলে আপনি নামাজকে নামাজকেলেন আপনি নিজে নিজে পড়লে আপনি এই আসবে না আপনার নামাজ রোজা আপনার এবাদত বন্দেগি কানা হাবা আমা দুলাবলির মতো বাতাসের মধ্যে উঠতে থাকবে যদি বিবি বেচা নামাজ হয় আমার ভাইয়েরা ছেলে মেয়েদেরকে যদি নামাজ বানাইতে না পারে। এক নম্বর গুণ হইল আর গায়ব বিশ্বাস করা অদৃশ্য বস্তু বিশ্বাস করা দুই নম্বর গুণ হলো নামাজ কায়েম করা তিন নম্বর গুণ আল্লাহ ভাগ বলেন ওয়ামিম্মা রজকনা হুম ইনফিকুন হাজার আছে আমার যদি ভুল হয় উনারা আমাকে আরবি গ্রামার অনুসারে ফেয়াল এর মোতালেক এখন মোতালেকের জায়গা হল ফেয়ালের পরে কিন্তু আল্লাফাক ইউন ফিকুনের নিয়ে গেছেন পরে ওয়া মিম্মা রাজাক নাহম কে আনছেন আগে কেন এটা করলেন পরের যদি আগে আনা হয় সেখানে একটা সীমাবদ্ধতার অর্থ উদ্দেশ্য হইয়া থাকে কি বুঝবো কেমনে অনুবাদ করি ওয়ামিমা রাজাক এবং আমি তোমাকে যে রুজি দিয়েছি সেখান থেকে আমি তোমাকে যে রুজি দিছি রুজি সেই রুজি থেকে কি করি আমার রাস্তায় খরচ করি খাটি যারা নিজের আল্লাহাক যে আল্লাহ রাস্তায় খরচ করে তার অর্থ হলো আল্লাপাক মানুষকে যেই রুজি দান করে সেটা হলো হালাল রুজি আর মানুষ আল্লাহাকের হুকুমের বাহিরে যাইয়া যেই রুজি করে সেটা হলো হারাম রুজি খাইয়া খাইয়া টাকার পাহাড় গড়ছি এখন যখন রিটায়ারমেন্টের টাইম এর সেবার মসজিদওয়ালা মাদ্রাসাওয়ালা দু কমিটি এ কয় আমাদের অমুক বাইজানের সভাপতি বানাইয়া দাও সেক্রেটারি বানাইয়া দাও এত বড় ডোনারের সভাপতি সেক্রেটারি বানাইলে মসজিদ মাদ্রাসার উপকার হবে না তো বিরাট ডোনেশনের কারণে সারা জীবন গুছ এখন মসজিদের সভাপতি আর সেক্রেটারি হইয়া এখন ওনার তাফালিং এর জালায়, না পায় শান্তি মসজিদের স্টাফেরা না পায় শান্তি মসজিদ মাদ্রাসার মিয়া সাহেরা এমন কলাকা তেমন কলাকা এইটা হইলো এই জাতীয় দিনী প্রতিষ্ঠান গুলার সভাপতি সেক্রেটারি বা ম্যানেজিং কমিটির সদস্য যদি আপনি হইতে পারেন নিজেকে কর্তা মনে করবেন না নিজেকে খা মনে করবেন খা যদি নিজেকে খাদেম মনে করেন যথাযথভাবে শালীন ভাষায় কথা বলেন ইমাম মাসানকে সম্মান প্রদর্শন করেন মাদ্রাসার মিয়া সাহদেরকে সম্মান প্রদর্শন করেন নিজেকে খাদেম মনে করেন তো এই ক্ষেতনকে আমতের ময়দানে আপনার উপকারে আসবে আর যদি করতালি করেন মাতাব্বরী করেন যদি সেখানে সেটগিরি করেন মসজিদ মাদ্রাসায় যাইয়া ফদের কারণে ক্ষমতার কারণে সভাপতি গির কারণে কসম কারণে বলতেছি আপনার এই হবে আমার বেহরাজ কথাটা আমি আপনাদেরকে বুঝে দিয়েছিলাম এক লক্ষ টাকা মর্যাদে দিলেন এক লক্ষ টাকা মাদ্রাসায় দিলেন এলাকার মানুষ আপনাকে বিরাট দানবীর বলতেছে আপনার অ্যাকাউন্টে জমা হবে না যাদের থেকে ঘুষ খেয়েছেন তাদের হবে জমা হবে ওলামাই গ্রাম জিজ্ঞেস করেন টাকা মাদ্রাসা অন্ধ ফুকির একটা অ্যালুমিনিয়াম থাল কাল আমাদের দেশে আপনাদের এলাকায় কি করে থাল প্লেট অ্যালুমিনিয়াম আগের সিলভারের প্লেট কতগুলো না এই প্লেট একটা নামি উনি একশো টাকার একটা নোট ফকিরার থালের মধ্যে রাখি চলে গেছে ফকিরার টেরও পাই মে দু দিয়াও কিছুক্ষণ পরে দুষ্ট ফলা একটা আসি ফকিরার থালের নিচে দিয়ে এইভাবে টোকা একটা দিছে এটা তো কাজ এই আওয়াজ হইতেছে না থালের নিচে দিচ্ছে মনে করছে ফইসা বেরছে বুঝি এই আওয়াজ হইছে ফকিরাকে আল্লা দানকারীদের মাতা ফিটা। সুখে রাখিও কবরে নুরের টুপি ভরাইয়া আল্লাও আমলের মধ্যে আমার বেয়েরা দোস্ত বুঝি থেকলে বলুন ফকিরার দোয়া যে কুচ্ছে এই দোয়া যদি আল্লাহ কবুল করে তাহলে এই দোয়ার ফাঁকি হবে টোকা না টাকা দেনেওয়ালা বুঝছেন না বুঝেনা টার পাল্টা দোয়া করল না আর পোড়া ফকিরা এতগুলা দোয়া করল এই দোয়া যদি আল্লাহ কবুল হয় তাহলে টোকা দেওয়া ছেলের ভাগে না টাকা দেবেলা ওই ডোনারের ভাগে আমার ভাই ক্ষোভ বুঝবেন ক্ষোভ আল্লাফাক কেন এই কথাটা বোঝানোর জন্য ও দানবীরা দান তুমি দান বেশি করবা কম করবা আল্লাহর রাস্তায় খরচ করবা কম বেশি করবা সেটা পরে বলো আরেকজনের থেকে আত্মসাত করছো না আরেকজনের দোকানে বাকি করছো পাঁচশো টাকা এখন দোকানদারের দোকানের বাকি না দেওয়ার জন্য চলচা তুরি করি গলি পরিবর্তন করি হাঁটো দুই দিন দু চার দিন বিশ দিন যাতে দোকানদার বলিয়া যায় এই পাঁচশো টাকা যাতে তুমি না দিয়া বাইতে পারো এই চালাকি করতেছ कैकट तुम्हे दान कर बंदा क्या डोनेशन दिवी हालाल रुजिंग दान करी से हाल रुझी डोनेसन दीबी हक्ानी ओलमा एक बुजुर्ग ने दिना उन्न के जिज्ञेस करें हराम पंथाएं जे कमाई करा ओई माल कमी है ओ माल जदि पहाड़ समतुल्य स्तूप है जकत खरस হবে না, আমার যাদ মালিক হইলে একটা মানুষের উপরে হজ ফরজ হয় আর একটা মানুষ যদি অবৈধ উপায়ে অবৈধ পন্থায় হারাম পন্থায় কোটি কোটি কোটি টাকার মালিক হয় তার উপরে হজ হবে না তার উপরে হজ খরচ হবে না যেহেতু এটার টাকা হালাল নয় তার উপরে জাকাত খরচ হবে না যেহেতু টাকা হালাল নয় এই জন্য আল্লাহ ফাকবুল আলমন বলছেন এই জন্য অনুরোধ করবো হাতে ধরবা হাতে সেই একটা পয়সা হিসাব করিয়া মৃত্যুর আগে পরিশোধ করিয়া মরেন যদি পরিশোধ না করি মরেন এই সমস্ত সুপিগিরি আর দরবেশগিরি কেমতের ময়দানে কাজে আসবে না কাজে টাকা আত্মসাত খাটি ইমানদারের গুন এক নম্বর গুণ হলো অদৃশ্য বস্তু গুলা বস্তুগুলাকে বিশ্বাস করা নম্বর করা। দেওয়া আল্লা থেকে অর্থাৎ হালাল মালের থেকে আল্লাহর রাস্তায় সৎকা করা এই মনোযোগ আছেন দুনিয়াতে যত সৎকা আছে সবচেয়ে উত্তম সবকা হলো আপনি আপনার পরিবারের সদস্যদের মুখে যে লোক দিতেছেন আপনার স্ত্রীর জন্য আপনার ছেলে মেয়ের জন্য মাছ কিনতেছেন গোস কিনতেছেন তাদেরকে খাওয়াইতেছেন যে এটা হলো সবচেয়ে উত্তম সৎকা এটা হলো সবচেয়ে উত্তম সৎকার এখন এই উত্তম সৎকাটা আপনি কি দিয়ে করতেছেন সেটা দেখার বিষয় আছে না হারাম না হারাও আল্লাহ হাবিব জনা সাহিম বলেন মন আকাল জীবন ও আমি সুন্নতি ও আমি নন্না সুবাহ আমার তুমি তিনটা গুণ যদি অর্জন করতে পারো আমি নবী তোমার জন্য হালাল রুজি করা লাগবে না করেন আপনি আপনার অধীনস্থ যারা আপনার জিম্মাদারিতে আছে তারাও হারাম খাইল আপনার ছেলের মুখে হারাম দিলেন আপনার মেয়ের মুখে হারাম দিলেন আপনার স্ত্রীর মুখে হারাম দিলেন আমার ভাইয়েরা বুঝতে মনে রাখিয়েন হারাম খাদ্য দিয়া যে ছেলেদেরকে উচ্চ শিক্ষিত বানাইছেন একজন ইঞ্জিনিয়ার হয়েছে একজন ডাক্তার হয়েছে একজন পাইলট হয়েছে একজন আমার বেয়েরা ব্যারিস্টার হয়েছে এখন দেখা গেছে চাকরি বাকরি লইয়া একজনইয়া ঢাকা আরেকজন গেছে গা বউ লইয়া খুলনা সেলেরাস একজন চার শহরে যার ফ্যামিলি তার সাথে এখন মুরুব্বিক কি হয়েছে চাচা কেন নিজের রান্না করিয়া খাইতে হয় একটা ছেলেও আমাদের সাথে নাই আমি বললাম কাকা ছেলেগুলা লালন পালন করছিলেন যে বেতনের ভাইসা দিন বেতনের ভইসার দিন চাকরি করতেন আপনার বেসিক স্যালারি ছিলেন পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ হয় একটা ছেলেকে আল্লাহ আকবর আকবার এল এলএলএম করাইতে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ খরচ হয় আপনি এই টাকা পাইলেন কই আপনার বেতন দিয়া তো নয় নিশ্চয় ঘুস খাইয়া হারাম আল্লা ফুল বলেন আরো একটা গুণ আছে আল্লাহ বলেন আমার বন্ধু যে সমস্ত মানুষ আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে সেটার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আপনার পূর্ববর্তী বিরহুলদের উপরে আসমানি যে কিতাবগুলা অবতীর্ণ হয়েছে সেগুলার উপরেও বিশ্বাস স্থাপন করে সেগুলাকেও আসমানি কিতাব হিসাবে বিশ্বাস করে তবে হ্যাঁ ব্যস্তম হইলেও তারা মানবে পালন করবে আপনার উপরে যেটা নাজিল হয়েছে সেটাকে আগেরগুলাকে আসমানি কিতাব হিসাবে বিশ্বাস করবে কিন্তু পালন করবে না যারা তাদের ফাঁস নম্বর গুণ ওয়াবিল আিরাতি হুম ইউন আখরাতের দিবসের উপর তারা অটল ভাবে বিশ্বাস করে অবিচল ভাবে এই ফাঁসটা গুণ এবার বুঝে থাকলে বলেন বেনামাজি খাটি ইমানদার হইতে পারেনি বলেন না বেনামাজি খাটি ইমানদার হওয়ার সুযোগ আছে কোন বেনামাজি খাটিই ইমানদার হইতে পারে না আমার ভাইয়েরা চার হুজুর আমি আপনি কি বেনামাজি নামাজের মধ্যে যেই পরিমাণ ত্রুটি ইমানের মধ্যে সেই পরিমাণ ত্রুটি বাইনাল ইমান এই এজন্য আমার ছোট ভাইয়েরা আল্লা ফাকবুল আলমিন ফাঁসটা গুণের বর্ণনার পরে ইমানদারদেরকে সার্টিফিকেট দিতেছেন এরপরে আল্লাহ ফাকরবুল আলমিন পরিণাম বর্ণনা করতেছেন আলমী এই দুইটা মধ্যে কাফের সম্পর্কে সামান্য এবং কাফেরদের শেষ পরিণতি কি হবে সেটা বর্ণনা করছেন এরপরে তেরোটায় এত মধ্যে আল্লাফাক মুনাফেকের পরিচয় দিতেছেন ওয়াবিনা বিল্লাহিউ মিলাহ আল্লাফাক বলেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা দাবি করে আমি আল্লাহকে বিশ্বাস করি ইমানদার। নয় আমার ভাইরা দু মাসানে একটু সারি একটু সামনে যেতেছি এরা প্রকৃত পক্ষে কেন ইমানদার না আল্লাহাক তার প্রমাণ দিতেছেন দু ফিল আর ফিল আর যখন তাদেরকে বলা হয় হে দুনিয়ার মানুষ খবরদার তোমরা জমিনের মধ্যে ফাসাদ করিও করিও না। না। মধ্যে কাকে বলে আমার ভাইয়েরা আমরা তো মনে করি জগড়া কে ফাঁসাদ বলে আসলে জগড়ার নাম ফাসাদ নয়। ফাঁসাদ বলা হয় এমন কাজ করা এমন কথা বলা যেই কাজের দ্বারা যেই কথার দ্বারা অন্য একজন মুসলমান ভাই ক্ষতিগ্রস্ত হয় সেটার নাম ফাসাদ। সেটার নাম ভি আল্লাফা এই লোকগুলাকে যখন বলেন যে তোমরা দুনিয়ার একজন মানুষ যখন তাদেরকে বলে কেউ যখন তাদেরকে বলে লিদু ফিল আর তোমরা জমিনের মধ্যে মানুষের অকল্যাণ কর মানুষের ক্ষতিকর কাজ করিও না তখন তারা উত্তর কই আমরা তো ক্ষতিকর কিছু করি না আমরা তো মানুষের কল্যাণে কাজ করি মানব কল্যাণে কাজ করি আমরা তো আল্লাহ একবার সমজতায় বিশ্বাস করি আমরা তো ঝগড়া ফাঁসাদ বিশ্বাস করি না আল্লাহ ফাকর্বুল আলমিন আল্লাহ হাবিবের উম্মতদেরকে সাবধান করতেছেন হে আমার বন্ধুর উন্ম্মতেরা সাবধান আল্লাহ তিনবার তা দিয়া আল্লাহ ফাকব্লা আলম বলেন হে আমার বন্ধুর উন্মেরা এদের কথাকে বিশ্বাস করিও না এরা কথাই বলে শান্তির কথা কিন্তু কাজ করে অশান্তির কাজ ওই মায়ানমারের মধ্যে যাইয়া দেখেন মুসলমান শিশু মুসলমান নারী মুসলমান বালক মুসলমান বৃদ্ধ মুসলমান আল্লাহ আকবর বৃদ্ধা মহিলা তাদের কাছে নারী পুরুষের বেদ নাই নারী পুরুষের বেদ বিচার নাই শিশু বালকের বেদ নাই যুবক বুড়ার বেদ বিচার নাই মুসলমানদেরকে কষু করতেছে একটা শিশুকে পর্যন্ত স্যাটতেছে না একটা মহিলাকে পর্যন্ত স্যাটতেছে না একটা বালককে পর্যন্ত স্যাটতেছে না আমার ভাইয়েরা ফাঁস বছরের একটা শিশু বাচ্চার কপালের মধ্যে যেই কুড়াল দিয়ে আমরা গাছ কোপাই গাছ কাটি সেই কুড়াল দিয়া একটা ফাঁস বছরের শিশু বাচ্চার কপালের উপরে এরা কোপাইতেছে এই জালেম বুদ্ধর বাচ্চারা মায়ানমারের মধ্যে মুসলমানের উপরে এরকম নির্যাতন করতেছে এখন তাদের মানবাধিকারের কোনো আওয়াজ নাই এখন তাদের জাতিসংঘের কোনো আওয়াজ নাই এখন কারো কোনো উচ্চ নাই ও বেয়েরা এটা অশান্তি নয় এটা মানবাধিকার লঙ্ঘন নয় এটা মানবের ক্ষতিকর নয় আমার বেয়েরা দুষ্ট অবাব মুসলমান মায়ের খাইতে খাইতে খাইতে খাইতে যদি উহ করে যে এটা সন্ত্রাস এটা কি সন্ত্রাস আল্লাহা কব্বুল আলমিন মুনাফাকের বাচ্চাদেরকে চিহ্নিত করে দিতেছেন ও আমার বন্ধুর মতেরা এরপরেও তোমাদের জাতিসত্ত্বাবোধ নেই তোমাদের কাছে নিজস্ব জাতিসত্তাবো নেই তোমাদের কাছে জাতীয়তাবোধ নেই এরপরেও তোমাদের কাছে সরম লাগে না তোমরা এখনও সেই ইয়াহুদি খ্রিস্টানের অনুসরণ করো সেই ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচার গ্রহণ করো এখনো তোমরা সেই ইহুদি খ্রিস্টানের পোশাক আশাক যাবতীয় যত কৃষ্টি কালচার আছে সব তোমরা মুসলমানেরা গ্রহণ করতেছ এখনও তোমাদের সরম লাগে না এখনো মদিনার কামলিওয়ালা মোহাম্মদুরস যখন এই মুনাফাকের বাচ্চাদেরকে বলা হয় তোমরা ইমান গ্রহণ করো কি রকম ইমান গ্রহণ করবা কামা আমি ভাবে আমার নবীর এনেছে। তোমরা সেরকম ইমান আনো এতে আয়াতুল্লা রুহুল্লাহ কুমিনী ইরানের প্রয়াত শিয়াদের প্রয়াত নেতা আয়াতুল্লা রুহুল্লাহ কয় রসুল এখদা দুনিয়ার থেকে বিজয় হয়ে পরে কয়েকজন ওসমান আমার বাইরা এই কুমিনী তার লিখিত গ্রন্থ কসফে আসরারের মধ্যে লিখছে আম্মাজানি কার্লাহ নাকি আম্মাজানি কারদি আ পতিকা ও বের এতে রে কা কুলে আমাদের দেশের মুসলমান কতগুলার মনে কষ্ট যায় মুসলমান কতগুলার মনে কষ্ট যায় এই খুমিনিরে কাভের ওলামাই গোলাম কতগুলা বুঝতে চেষ্টা করে না খুমিনী রে স্লাম থেকে আমি পর্যন্ত দিন এশেকার মাধ্যমে এক নম্বরে আবু বকরের মাধ্যমে দুই নম্বরে ওমরের মাধ্যমে তিন নম্বরে ওসমানের মাধ্যমে চার নম্বরে আলীর মাধ্যমে আবু বকর ওমর ওসমান আলীকে যদি বাদ দেওয়া হয় আমার ইসলামের খবর কোথায় আমার ইসলাম থাকে না এই বলে আমার মধ্যে যদি হয় মক্কামুদিনের উপরে যদি আমি কখনো ক্ষমতাশালী হইতে পারি তো আমার প্রথম অভিযান হবে রসুলের খোদার দুই পাশে যেই দুই বুথ ছুঁয়ারেছে আবু বকর বলে বুথ বলে আমি না পারি যদি কেউ প্রমাণ যদি আমার কথাকে অপ্রমাণিত করতে পারেন আল্লাহ একবার আমি পঞ্চাশ হাজার টাকা পুরুষ করব পঞ্চাশ হাজার টাকা আমার নিজের চোখে যদি না দেখি আমি সেই কথা বলি না এই আমি যদি কোন মানুষ স্ত্রী সহ দুর্বল হয় স্ত্রী সহ আসে দুর্বল হয় টান রানের গোড়ায় আবু বকর লেখি বাম রানের গোড়ায় উমর লেখি যদি স্ত্রী মিলনে যায় তো তারার দুর্বলতা থাকবে না কানজাল এমন গালি এমন গালি তো দুনিয়ার কোন কাভার দুনিয়ার কোনো আবু বকর ওমরকে দেয় নাই আবু বকর ওমরের নাম কোথায় নিয়ে আমার উরুর পাশে। উরুর গোড়ায় মানি লুজ্জাস্তানের লুজ্জাস নাম নিয়ে লাগাইছ তুই খুব নি তুই মুসলমান না তুই শুধু কাফের না তুই এই পৃথিবীর সবচেয়ে গান্দা সবচেয়ে নির্দিষ্ট কাফার মুনাফেকের বাচ্চা মুনাফেক আমার বুঝে ধরে না এই খুমিনির এই কথাগুলা খুমিনির এই মতবাদ গুলা উঠে আমাদের দেশের কিছু মানুষের মনে কষ্ট দেয় কেন আপনার কাছে কি আয়েশা বেশি না ঘুমিনি বেশি আপনার কাছে আবু বকর বেশি না ঘুমিনি বেশি আপনার কাছে প্রেসিডেন্ট হয়েছে রফসানি রফসানি হজ করার জন্য গেছে মক্কা শরীফে হজ করি এবার গেছে মজিলা শরীফ জন্য সৌদি সরকার তার মেহমানদারের জন্য হজরত শেখ আব্দুর রহমান হোজাইফি দাম বারাকাতহনকে নিয়োগ করে দিয়েছেন তখন শেখ হোজাইফি দাম রই সুসিফ আইন ছিলেন একদা পাশে গেছে নবীজি কে সালাম তু সালাম জানাইছে শেখ হুজাইফি দাম কাতুম কয় শেখ আবু বকর অমরের সালাম দেন আবু বকর অমর কি করেন সালাম দেন জানি আবু বকর উমর সেখানেটা বরাবর এটা ওমর ফারুক বরাবর এই রফসান জানি আবু বকর আর ওমরের সিদ্র দুটার মধ্যে থু থু করে থুতু পারিস কি খবর রাখেন আপনারা সেই খা বিশ্বের চুয়াল্লিশটা ভাষায় ট্রান্সলেট হচ্ছে টা ভাষায় আমাদের বাংলা ভাষায় এই কারণে দুই বছর সৌদি সরকার শেখ হুজাইফিদ আহমদার কাতুন কে করে না এই খোব কারণে আমার ক্ষেপ করবি আর মুসলমান ইসলামের দাবি করবি সেটা হবে না তোরা যে কাভার সেটাকে স্পষ্ট করে দেওয়া হবে তোদেরকে উলঙ্গ করে দেওয়া হবে এই মুনাফাকের বাচ্চারা কয় এই বেকুপ মানুষ গুলা যেরকম ইমান আনছে আমরা বুঝি সেরকম ইমান আনতাম আমাদের ইমান মডেল বুঝি এই বেকুশ বেকুপ মানুষ গুলার ইমান হবে আল্লাহুল আলমিন কয় আলা এই না হোম নিঃসন্দেহে তারা হুমাহা আমার নবীর সাহাবিদেরকে যারা বেকুপ বলে আমার নবীর সাহাবিরা বেকুপ নয় তারা এই তারা কি রি এবং তাদের অনুসারীরা নিজে যে বেকুব সেটা নিজেও জানে না নিজে যে বেকুব সেটা কি এরপরে বাচ্চারা ইমানদারের সাথে যখন সাক্ষাৎ করে দিনের বেলায় তখন কয়ে আমরা ইমানদার আমরা তোমাদের দলভুক্ত আমরা তোমাদের সাথে আছি এবং রাত্রের অন্ধকারে নিজনে ওয়াইজা খালাউ ইয়া তৈ নিহীন আবুল আহ আবু জাহাল এদেরকে যাইয়া কয় আমরা তো তোমাদের সাথেই আছি আমরা তো তোমাদের সাথে আসি তখন আবুল হবু জাহ জিজ্ঞেস করে কিও। আমাদের সাথে সাথে ঠাট্টা করার জন্য সেখানে যাই তিরস্কার করার জন্য এরা বেকুবেরা মনে করে আমরা বুঝি ইসলাম গ্রহণ করছি আসলে তো আমরা ইসলাম গ্রহণ করি নাই আমরা এদের সাথে যাই মজা করে আল্লাহর্বুল আলমিন বলেন কার সাথে মজা করে মোটামুটি কথা হলো আমার বেহরাজ তিন গ্রুপ মানুষ এক গ্রুপ খাটি ইমানদার এক গ্রুপ খাটি কাফের আর এক গ্রুপ ইমানদারও নয় কাফের নয় কতক্ষণ এইদিকে কিছু সময় এদিকে কিছু সময় ওইদিকে লাহা উলা হইল মুনাফিক এই তিনোটা সম্প্রদায়কে একসাথ করিয়া একুশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহুল আলমিন একসাথে ডাকে ইয়া ইয়া ইহান নাচ শব্দের অর্থ কি নাস শব্দের অর্থ কি ভাই মানুষ এবার বুঝে থাকলে বলুন তো না কাছে তিন দলকে সামিল করে তিন দলকে কি করে নাস ইমানদারও হইতে পারে না হইতে পারে নাস মুনাফেক হইতে পারে শব্দ একটা সম্বোধন তিন দলের প্রতি তিন দলকে এক শব্দের দ্বারাই করিয়া আল্লাহকে বিশেষ করে ইমাম রাজি রহমতুল্লাহ উনার বিশ্ববিখ্যাত তফসির তফসির এ মধ্যে বলতেছেন হে দুনিয়ার মানুষেরা হে কোরআন প্রেমিকরা কোরআন এখানে ইউহ নাস অর্থ যদি ইয়া ইউহ মিনুন হয় তাহলে ও অবুধু অর্থ হবে হে ইমানদারগণ তোমরা তোমাদের প্রভুর হুকুমগুলা পালন করো পরিহার করো ইমারে আমার করো এজেন না এটার নামে নাম কি। এক একটা শব্দকে যদি এক দেড় ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত বিশ্লেষণ করা যায় তাহলে কোন রকম কিছু কিছু বুঝানো সম্ভব এত বিশ্লেষণের দাবি রাখ এবাদত কাকে বলে এবাদত বলা হয় রসুলের তরিকায় আল্লাহাকের হুকুমগুলাকে পালন করা আল্লাহাকের নিষেধগুলাকে বাঁচিয়া থাকা রসুলের তরিকায় সেটার নামে বাদ সেইটার নাম কি রব্বা কুম যদি ইয়া থেকে উদ্দেশ্য হয় তোমার অর্থ তোমরা তোমাদের রবের ইবাদতের হুকুম গুলা পালন করো রবের নিষেধের থেকে আর যদি আল্লাহাকে উদ্দেশ্য ইয়াঈল কাুন হয় তখন ওরুদুর অর্থ হবে আমিনু বে কুম আমার বেহরা দোস্ত আরবি ভাষার মধ্যে এই মানার ইবাদত কোন কোন ক্ষেত্রে মোরাদেব হইয়া থাকে ইমান এবার যতর্থে ব্যবহার হয় আর কোনো কোন ক্ষেত্রে এবাদত ইমান অর্থে ব্যবহার হয় তো তাহলে যদি থেকে আল্লাহাকের উদ্দেশ্য কা ফেরুন হয় তাহলে অর্থ হবে আমিনু বে রিক দুনিয়ার কা ফেরারা তোমরা তোমাদের রবের উপরে ইমান আনো কারণ ইমান হইল ফাউন্ডেশন যতক্ষণ পর্যন্ত ইমান থাকবে না ততক্ষণ এবাদত কোনো কাজে আসবে না যদি কোন আল্লাহ রাস্তায় করে কাউকে আল্লাহ টাকা পয়সা দিবেন আখেরাতের জন্য থাকবে না আর যদি অর্থ ইয়ুয়াল মুনাফে কোন হয় হার কর বা মুসলমান বা আল্লাহ দা রাম রাম এটা পরিহার কর একমুখী হইয়া যাও আর সমুখী হইয়া যাও তোমরা তোমাদের রবের এবাদতের উপরে খাঁটি হইয়া যাও কতক্ষণ রবের এবাজত কতক্ষণ মূর্তির এবাজত এরকম করিও না নাস আলমিন আমাদের প্রত্যেককে খাটি ইমানদার তথা মত্তাকি হওয়ার তৌফিক দান করেন মুনাফিকি চরিত্র থেকে কুফুরি চরিত্র থেকে আল্লাফাক আমাদেরকে হেফাজত করেনা আলহামদুলিল্লাহ রব আলমিন محمد محمد সাহা রহমদা দুরস্লসলিল মোহাম কম সাহাব্রাহিম বরহীম্ন হামিদম মজিদ অবকাল মোহাম্মদ আলি মোহাম্ম কমার তালা ব্রাহিম আলি বরহম ইন্ন কাহামিদম مجيد মন্ত্র মহাধী আমরা একটা পরে তুমি কাছ থেকে মূল্যবান এবং মজুর মাধ্যমে আজকে প্রথম দিনে রচনা পূর্বে আমি মজার দৃশ্য আকর্ষণ করে ধার্বাহিকভাবে দর্শন প্রধান করে নেই অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ছিলেন তারা মন্ধুরাইনি এবং কমিটি সম্মানিত উপদেষ্টা দয়ানী বাজার মন্ধুর আহ কালাম পুরনিয়া জন্য দু হাজার সতের আইসুরীর কর্মকর্তা ইয়ালাই সরিয়া ইয়া নেই সমাজ করবেন আমাদের আরেক সদস্য আপনারা সবাই জন্য أستغفر الله الذي لا إله إلا هو الحجر الضيوم وأتوب إليه ولا عور ولا قوة إلا بالله العليم العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على الشفل النبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من مخاسرين اللهم أيد الإسلام والمسلمين اللهم احفظ l-Islam wa'al-Muslimin. Allahumma, ansur l-Islam waal في Allahumma, inna naj'alka fi nuhor al في نحور jababira Allahumma, inna naj'alka fi nuhor al-Yahood wal-Hunood في mushrikine কবুল ফরমান শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এলাকার সকল মুসলমানের জন্য হেদায়ত রা করে দেন নাজাতের জরিয়া বানিয়া দেন ইয়া আল্লাহ এই মাহফিলের জন্য যারা আয়োজন করেছেন টাকা পয়সা দিয়া শ্রম দিয়া সময় দিয়া সমর্থন দিয়া ইমান আমলের মধ্যে বরকর দান করেন হায়াতের মধ্যে বরকর দান করেন ইয়া আল্লাহ যে সমস্ত মানুষগুলো আমাদের মহাব্বত আলাপ এই তফসিলুল কোরআন কমিটির সদস্য এতকাল হইয়া গেছেন যাদের নাম ঘোষণা করা হয়েছে আয় আল্লাহ সকলের কবরকে কে বাগান বানাইয়া দেন সকলের জীবনের গুনামাফ করে দেন আল্লাহ খাস করে আলী সাহেব আয় আল্লাহ উনি যে কালো যে আমরা শুনিয় না আল্লাহ আয় আল্লাহ বড় মহব্বত করতেন হে আল্লাহ এ আল্লাহ জীবনের সমস্ত গুনামাফ করে দেন আল্লাহ মাফরি শুনাল জান্না আল্লাহ মালবি শুনিনাল জান্না এই তফুল কোরআন দাজারের উপরে রহমত নাজ ব্যবসায়ী বাইদের ব্যবসার মধ্যে বরকদান করেন সমস্ত ব্যবসায়ী বাইদেরকে নামাজি বানিয়া দেন গুনার কাজের থেকে আপনার নফরমানের থেকে সুদঘুষের থেকে গান বাজনার থেকে আয় আল্লাহ আপনি সমস্ত ব্যবসায়ী ভাইদের কে হেফাজত আল্লাহ আজকের মাহফিলের মাইকের আওয়াজ চতুর দিকে যতটুক যেতে সমস্ত কবরস্থান গুলির মুরদে গান কবর আজাব মাফ করে দেন এ আল্লাহ ইয়া আল্লাহ সমস্ত মুরদে গান এর কবরকে ব্যস্তের বাগান মানে দেন ইয়া আল্লাহ তয়ামির তফসিল কোরআন কমিটি কে কবুল ফরমান এর সকল সদস্যদের কে কবুল ফরমান ইয়া আল্লাহ হিসাবে কবুল ফরমান ইয় আল্লাহ এই কে কেয়ামত পর্যন্ত জারি রাখেনে রাখেন আপনার হাবিবাদ দরখাস্ত কবুল ফরমান আপনার হাবিবর দরবারে কুটি কুটি দরুদ ও সালাম রাধিয়া পৌঁছান ওসল্লাহি মুহদি আলহি ওজমাইন আল্লা আউ দু শ্রী কবি কম لا মুহূতানুহাম আলাহ الله আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার আরো নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে اپرا در দিয়ে دیه اما که او شایی تو